Alright. Um. আমি আপনাদের সামনে পবিত্র করাম শরীফের আয়াতনের দিক থেকে ছোট্ট একটি সোরা সোড়ায় কৌসার তেল আবাদ করেছে এই সৌড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন তার বিশ্ব নবীর সম্মানি ব্যক্তি কাছে যেতে হয় উদাহরণ দেয় এক দেয় সূর্য যদি পারে সকলের ঘরে ঘরে আলো দিতে তা আমার নবী কেন পারবেন না তোমার মাতার গেলু ঠিক আছে নি সূর্য থেকে আলো দেয় ঘরে আসতে হয় না সামবাড়ির ঘরে আসতে হয় না তোমাদের নবী আর সূর্যের মধ্যে বেশ কম যে সূর্য আলো আমরা আনি না সূর্য আলো আমাদের কাছে পৌঁছায় আর নবীর শান হইলো নবী বলেন আমি কি আনি না আমার কাছে পৌঁছানো হয় এটা হলো আমার স পৌঁছাইছেন বাতাসের মধ্যে মেশিন হিট করে দেখা গেছে প্রতি মিনিটে বাতাসের মধ্যে একবার আল্লাহ এবং তার রসুলের নাম উচ্চারিত হয় তবে বিশ্ব নবী আপনি আমি গুণ না গাইলে এতে নবীর কিছু আসে যায় না কিন্তু আমি যদি নবীর গুণ কীর্তন গাই রসুলের দূরত পড়ি এতে আপনি আমার লাভ আমরা সোয়াব পাবো রসুলের সুপারিশ পাবো আমরা কে মতের মারে নবীর সাথে জান্নাতে যেতে পারবো গুণ কীর্তন গাওয়া এটা নবীর লাভ নয় লাভটা হইলো আমরা ড্রাইভাররা অনেক সময় রাস্তার লোকদেরকে জিজ্ঞাসা করতে হয় ভাই আমি অমক গ্রামে যাবো বাবু মাহফিলে যাবো রাস্তা রকম দিকে কোন দিকে যাবো তখন এবার জবাব দেয় কি তোমার দরকার তুমি আর না আমি যেতাম কে আর বিশ্ব নবীর সালাম পর্ব আমরা সব জায়গায় আসা যাওয়া করা এটা নবীর শিবত নয় আর আসা যাওয়া করলে হাজির নাজির বলা হয় এই শিবটা আল্লাহ আল্লাহ হাজির ও নাজির শরীয়তের পরিভাষা হইলো যে উনি হাজির আসেন গাইডির নাই এখন আছে আবার নাই এরকম না এখন দেখে আবার দেখে না এরকম নয় মাঝে মাঝে দেখেন আসা যাওয়া করেন এর নাম হাজির ও নাজির না কারণ এইভাবে আসা যাওয়া করলে হাজির নাজির হয় না আসছেন যেতে পারবেন না তিনি এবার বলেন যারা বলে রসুল আসছেন রসুল যদি আসছেন আসেন তুমি যাই হোক আমি আসা যাওয়া করলে শরীয়তে হাজির নাজির বলে না উনারাই বলেন এখন আসছেন ধর এখন ঠিক আবার বসলেন কেন নবী যদি না যায় হ্যাঁ এর নাম হাজির নাজির না আল্লাহ আসেন এবং থাকবেন তাহলে আল্লাহ যে আসেন দেখি না যে কিভাবে আসেন বুঝলে আপনার ডাইনে বাতাস আসেনি বামে সামনে কিন্তু বাতাস যেভাবে আমার দিকে আছে আমাকে গরাও করে রাখছে আল্লাহও আমাদের দিকে আছেন আল্লাহ মিজে বলছেন তোমরা যে দিকে আমি আল্লাহ সেই দিকে আছি তাহলে এখন আসুন আল্লাহ বিশ্ব নামিক রামাতুল্লিলের সান মজাদাক আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন আরো অনেক সময় আন্দাজ করে আমরা যখন নাকি আল্লাহ নবীকে হস্তান্তর করেন আমিনার কাছে পৌঁছায় দেয় তখন রাখুন আমিন জিন্দগিতে কত ছেলে লালন পালন করলাম এমন সুন্দর ছেলে জিন্দি আমি শহরে তুমি এ আমি মা আমি বলি আমার জন্মের পরে আমার ছেলের চেয়ে সুন্দর কোন ছেলে জিন্দগিতে দেখি নাই আল্লা রাস্তা বাড়ালেন ও হালে মা দুধ মা হতে পারো কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই কি বলবা ও আমিনাক ও হালেমাক কয়েক রাষ্ট্র জবর করেছ আর কোনটা রাষ্ট্রা হারে মাক বয়স কত হবে ত্রিশ পঁয়ত্রিশের উঠতে কারো বয়স হবে না এর চেয়েতে বেশি বয়স না তাহলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে लको लको आमी प्रती तमाम दुनिया चक्कर दी जिबाइल बोल अल्लाहर कसम कैदे बलिकमार जन्मे লক্ষ কোটি কোটি বার তাম পৃথিবীর চক্কর দিক ঘুরে ঘুরে দেখেছি কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জীবরাইল কোনদিন দেখি নাই এমনি আল্লাহ ডাক্তার ও জিবরাইল আল্লাহ আসক করে কইলা অনুমান করে করোনা তুমিও তো তাদের মত বল তুমি কি বলবে আমি দেখি নাই আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না ও জিবুরাইল আমেনাকে জানায়া দাও হারে জানায়া দাও তুমিও জেনে রাখো এই পৃথিবীর সমস্ত মাকলুক আমি তুলে ধরেছেন নবীর কি শান হবে বিশ্ব নবীর শান মর্যাদা ই এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই আল্লাখ সাদির আলাই শের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন শের এর মধ্যে বলেন হোসনে দামে হোসনে আছে নবীর প্রশংসা করেছে। হসন ইউসুফ আল্লাহ ইউসুফ আলী কিামকে সুন্দর বানিয়েছিলেন এত সুন্দর আর কোন নবীকে বানান নাই কিন্তু আমাদের নবী ইউসুফ আলীক ইসালামের ডাবল সুন্দর ছিলেন আমাদের নবীকে তাহলে সুন্দরের মেলায় আল্লাহ সুন্দরের বাস করলেও একদিনে শেষ করা সম্ভব না সংক্ষেপে শুধু শুনে রাখেন বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এরশাদুল কারণ কেমন সুন্দর ছিলেন একটু অনুমান করে লাও যে আল্লাহ বিশ্ব নবীর আলমিনের চেহারা মুবরক কি পরিমাণ সুন্দর উনি যখন ইয়সান্নাদের পরে আমার ঘরে আসতেন তখন আমার ঘরে কোনো বাতি নাই কোন আলু নাই কোন ল্যাম্প কুহি নাই এমত অবস্থায় আমি বিশ্ব নবীর বিশ্বের যত সুন্দর আছে বুসহ সব যদি একঘরে রাখা যায় আর ওই করে বাদটি যদি না থাকে কুদালের ছিদ্র দেখা ছিল যারা দেখলে কাগররা বলতো এই চেহারা কোন মিথ্যাবাদ হতে পারে না আরেকটা সুন্দরের কথা কই সুন্দর ওয়ার্স শেষ করে একটু লাইট দেন আলু দেন রসুল বলেন লাইট দিব করছিকে আলো দিতাম আমার চুলা তুই আগুন ধরে না তাহলে তোমাকে লাইট দিব করছিকে কিন্তু হাসান কোনো আদ্দার করলে রসুল না বলেন না আব্বা গুড়া কিনে দেয় না আপনি কি একটা গুড়া কিনে দিতে পারেন না বাহনা নানা দেয় না রসুল বলেন গুড়া তো গোড়া দৌড়ানির তোর শখটা মিটাই গুরা দৌড়ানি আর একটু হলো শখ মিটানি ছুটু সময় আমরা গুড়া হলার ডবাভালে রশি দিয়া বাই দেওয়া দুই ট্যাঙ্গের কলার ডবা দিয়া কান্দ রশি তোয়া আবার আওয়াজ দিতাম হেঁড়া একদিনে জিজ্ঞাসা করলে কি করেছে গুঁড়ো দৌড়াই আচ্ছা নিজে দৌড়ি নিজে মিটাই। গোড়া বলেন তোমার শখ কেমনে। আমি রসুল গুড়া হইলাম তুমি আমার পিঠে উঠো এখন আডু আর হাত মুখ লাগাইয়া রসুল ঘুড়ার মত হয়েছে না বলছেন আমার পিঠে উঠো হল সাইনাল পিঠে উঠলেন লাগাম না টানলে তোমাদের লাগে না আল্লাহর রসুল তখন তার সুন্নতি সুল মুবার এক গাছি দড়াইয়া বলেন এইটা হল তোমার গুড়ার লাগাম আরো আসতে গুনছ না হুসাইন রসুলকে তুমি ঘুড়া বানাইছো তোমার সোয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সুয়ারি তোমার সোয়ারি তুলনা হয় না আল্লা রসুল বলেন আমার শুধু সুয়ারির প্রশংসা করো না কমনা কম না এটা বিশ্ব নবীর নাতি আনছেন নানা নাতির বহস বলব হুসেইন বয়সই সময় কম সাড়ে তিন পনে সায় এরকম হবে আমার দাম বেশি প্রস্তুত বলেন আমার হুসেন রিয়াল বলেন আপনার চাইতে আমার সম্মান বেশি কেমন এটা কি দলিল দিতে হবে দলিল আপনার আব্বাকে আগমি সে তো কোন টাইটেল কয়জনে চিনে আপনার আব্বারে আপনি কি আমার আব্বাকে চিনেন রসুল কি হুসেন রিয়াল আব্বারে চিনেন না তোমার আমার আব্বা শুধু না আমার আব্বার সম্পর্কে আমার আব্বার সম্পর্কে রসুল বলেছেন আসাদুল্লাহ আল্লাহর বিজয়ী ভাগ আমার আব্বা হলেন রসুল বলেছেন আনা আমি হলাম এলেমের একটি শহর এই শহরের গেটার নাম হলো আলী আমার আব্বা হলেন বিশ্ব নার স্বামী এতগুলো টাইটেল আপনার আব্বার আছে তো না তাহলে আপনার আব্বার থেকে আমার আব্বার মর্যাদার সম্মান বেশি না কম অনেক বেশি তাহলে আপনি কার হো আর আমি কারণ আর কি আছে বলো বলেন তোমার মা কে বলো রসুল মুসকি হাসিনার দেখো এর বুদ্ধি তোমার মাকে কে আমার মা শুধু আত্মা না আমার মা সম্পর্কে নানা বলেছেন আত্মা তু মিননি। একটা অংশ আমার মা সম্পর্কে সমস্ত কলিজার টুকর মেয়ে আপনার মা কি কোন নবীর মেয়ে না তাহলে আপনার মার চাইতে আমার মার সম্মান মর্যাদা বেশি না কম বুঝলে অনেক বেশি আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে কি টাই আছে আপনি কি চিনেন আমার নানি কে হুসাইন মালা তোমার নানি কে হেল হুসাইন রুদিয়াল কোন সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালীমাগ পড়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমার নানি যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন আমার নানী আপনার নানির না আপনার নানির চেয়েতে আমার নানীর সম্মান মর্যাদা বেশি না কম অনেক অনেক কোন বেশি তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি খুশিয়ে সুখের ফানি কেমন আপনার আপনার নানাকে বলুন রাহুসেন আমার নানা মতিনার ও হাফ নাতি আমার সাথে আপনি চিন আমার নানাকে আমার নানা সৈয়দুল মুরসালিন রহমতুল আলমিন সাহেবুল কৌসার কৌ নাইন আমার নানা ফখরুল আলমিন আপনার নানা সেই আমার নানার সম্মান বেশি না কম আল্লাহ বলেন তোমার নানার দাম অনেক বেশি তোলে আপনি কেমন লোকের নাতি গো আর আমি কেমন লোকের নাতি তোর সম্মান বেশি ঘুরে গেলে যা কইলে সব আমার কইলে ডাইরে কইলে তো কখনই যাক বুঝাই দিলাম আমার সম্মান আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন আপনার কারণে আমার নানি সম্মান এই ঘোর থেকে যাব একটু আলু দেন না আল্লাহ নবী বলেন আলু না লাইট নেই তবে যাওয়ার ব্যবস্থা করে দিই আসান হুসেন আমি মুসকে হাসি আর তুজুর কর না বলেন যেই মাত্র মুসকি হাসি দিলে নার দা বের হয়ে গেল দিলেন আর দাঁত গুলো বেরো হলো আমাদের কাছে মনে হইলো অন্ধকার রোজনীতে বিদ্যুৎ চমকাইতেছে আমরা একর্তিক আরে করে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি ভাই আমার তোলে এখন শুন কবি বলেন হোসনে ইউসুমের ঈসা ইউসু আলী সুন্দর অগ্ন আপনাকে দিয়েছিলেন আমা জানায় বলেন আর আমার স্বামী বিশ্ব নবী রহমাতুল্লি আলমিন কে যদি এক নজরে দেখতে তাহলে সুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের সুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে কিন্তু আল্লাহ নবীম স্বাভাবিক রামাতুল সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে এক রসুল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন গেল এক ভাই আমার লক্ষ্য করে দেখুন দুই নম্বর লক্ষ্য চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ আলী সালুসালাম কোন কবরে গিয়া বললে কুম বীজ নীল্লা আল্লাহর হুকুমে উঠো কার হুকুমে কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা জিন্দারে মরণ দেওয়া এই ক্ষমতা কার এটা আলে শূন্য তোয়াল জমাতের আঁকি দা আর তো ধরে কন কারা কোন নবীন নয় কোনো এখন যারা বৃত্তে রয়েছে আমার লক্ষ্য করে দেখালাম যখন বলতেন কুমবি তখন মুর্দা জিন্দা হয়ে উঠত এই মজাদ করেছিলেন আমার মেয়েটা কবরে কমে আছে সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়ব তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না আমারও কালিমা পড়তে হবে না আল্লাহ নবী বলেন তোমার মেয়ের খবরটা কোনো বলতে এমনি কবরের মাটি সরে গেছে মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে যাক উঠে আর কয় রাবি কম সা শুধু নবীজির সামনে গেলেন নবীজির চেহারা মুহকের দিকে বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে চেহারা রং পরিবর্তন দেখা যায় দৌড়ে গিয়ে আমাদের গড়ে যে আর কোন খাবার নাই বাচ্চারা রে কি খাও স্ত্রী গো বাচ্চাদেরকে আদর করে দাও বাচ্চারা পারে। আমার নবী ক্ষুদার্থতে পারেন না আমার করে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুদার্থ থাকে গো কেমতের মাঠে আমি আশিকে রসুল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না তারা ছিলেন ছিলেন্লাহ সবাই ছিলেন আশিকে রসুল জীবাণ্সর্গ করেছে সন্তানের কথা খেয়াল করে নাই আমি আশেখ স্বাভাবিক রাম ছিলেন ব্যক্তির আশেখা জীবন উৎসর্গ করেছি নবী যা পছন্দ করে নাই তা কোনদিন তারা ব্যবহার করে নাই লাল এটা পুরুষের জন্য নিষেধ হলুদ করা হলুদ রং পুরুষের জন্য নিষেধ কে নিষেধ করছেন রসুর কে কারণটা কি এখন ওই যে হলদ রঙের উনি তো বুঝতেছে না কারণ জানে না আরেকজন সাহাবি কয় তোমার সালামের জব দিব কেমনি তুমি যে কাবর গা দিছ ওইটা পছন্দ করে না রসুল নিষেধ করছেন রসুল দা নিষেধ করছেন তাই নাকি ইরং রসুল পছন্দ করে না গেলেন না এমনি তোর মশে তো সাহাবি তারা তো সত্যিকারের আশ এগে রসুল দৌড়দার গিয়ে আমার যতই শখের হোক না কেন এই কালার গ আমার নবী পছন্দ করেন না যেই কালার আমার নবী পছন্দ করেন না ইটার গায়ে রাখবোনা আগুন দেব আগুন দিয়া জ্বালায় আসে রসুলের দরবারে বসে বলেন বাচ্চা গিয়ে রেখে বলে ইয়ান্না ইয়া হাবি বাল্লা আপনি আসলেন আমার আব্বা আসলো না আমার আব্বা কোথায় নবীজি কোন জবাব দেয়না নিচের দিকে তাকে চোখের পানি ছেড়ে দিয়া কান আর বলেন আল্লাহ এই সাত বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে। এই কথালা এখন জাননাতে নবীজির কাছে বারবার প্রশ্ন করেন চোখের পানি ছেড়ে দিয়া কান জবাব দেয় না এবার এই বাচ্চা দৌড়তে গিয়া নবীজির কদম বরক জড়ায় বলেন কথা বলেন না কেন শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান কিন্তু কথা বলেন না কেন আল্লাহ আল্লাহর তোর জান চলে গেছে এমনি বাচ্চা কান্দার বলে আল্লাহ সূর্য লাল হয়ে গেছে আমার যার কেউ নাই আমার মা নাই আমার ভাই বোন কেউ নাই আমি কোথায় যাবো হয়ে গেলে আপনার সাথে যে চলে গেলেন একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে কোথায় যাবে একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না যাওয়া নাকি কোনো কথাও বললেন না আল্লাহ কি হবে না হবে দিকে আর খেয়াল নাই শহীদ হয়ে গেছেন বসি কান্দিস না তোর কান্নায় আমার বুকে দারুন ব্যথা হয় যদিও তোর আব্বা জাননাতে চলে গিয়েছে আমি আর এনে পারবো না কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম যতদিন পর্যন্ত জীবিত থাকব বাকি জিন্দ হয়ে গেল আশিকে রসুল তারা হলো আশিকে রসুল যাবির নদী আল্লাহ বল দিলেন আল্লাহ নবী আমার আপনার দাওয়াত রসুল বলেন আমাকে যখন দাওয়াত দিয়েছ তোমার গোষ্ঠীর কিন্তু সাহাবিরা রসুলের কি পরিমান আসে কি পরিমাণ বিশ্বাস আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিছেন দাদার নাতির অবস্থা আল্লাহ এখন কি যে সরম পাই আল্লাহ বুঝতে কই দেওয়া আমার সামনে আনো আনছেন রুটি কই আমার সামনে আনো আনলেন রসুল এগুলোর মধ্যে হাত বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন বললেন এক একজন তিনটা করে রুটি দাও আমার ঘরে এখনো খাওয়ান আছে তাড়াতাড়ি আসো কোন লোক সারা দিল না কিন্তু আমি ডাকনা উল্টে গিয়ে দেখি আল্লাহর কসম আমার একটা রুটি কমছে না আছে এখন দেখা গেল এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন এক বললেন ও যাবে তোমার যে বকরিগুলো হাড্ডি গুলো আছে সব হাডি গুলো এক জায়গায় কিন্তু কোন শব্দ শুনিনি এই কারণে কোন দোয়া পড়লেন সেই কথাটা আমি বলতে পারি না আমি জানি না কোন দোয়াটা পড়লেন কিন্তু টোট মুবারক নড়ায় আমি বুঝতে বললাম দোয়া পড়তেছেন হাডির উপরে হাত রেখেক্ষণ পরে দেখি এই হাডিগুলো তোমার বকরি ফেরত দিলে যাভের রিয়াল বলেন যে আমি এই ছাগল বকরি নিয়ে আমার ওয়াইফ সামনে আমার স্ত্রীর সামনে যখন গেলাম তখন যাওয়ার পরে দেখি যে আমার ওই ছাগল বকরু গেছি। আমার ছাগল বকরিটা দেখে আমরা করে খাওয়াই লিলেন তো লাগান করতাম না কি গুন উনি বললেন খাওয়াইছিলাম ঠিকই বিশ্ব নবীর মৌ রসুনের দুয়ার বরকথে হাটডির থেকে আগের বকরি হয়ে গেছে এই জাতীয় ঘটনা যদি বলতে যাই রায় শেষ হবে শেষ হবে না এই জন্য কবি বলেন ইসাতে আতে খুব তুত কবি বলতেছেন ইউফ আলি কিম ইসলামের সুন্দর ঈশ্বর আর বের করলে সাদা হয়ে যেত সমস্ত সমস্ত মেদার অধিকারী ছিলেন আপনি একাই সমস্ত ম যার অধিকারী কিন্তু অগনবীজি আপনাকে আল্লাহ যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই আমাদের নবীকে যা দিয়েছেন তা সকল নবীকে দেন আল্লাহ নতের কথা বলছেন যেগুলো আমাদের নবীকে দেওয়া হয়েছে আর কোন নবীকে দেওয়া হয় নাই এই সুরের ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সুরার সানের নজুল বুঝতে হবে কেন নাজিল করা হইল দুইটা সানের নজুর ধরে কয়টা দুইটা একটা সানের নজর হইল যে আল্লাশ নবীর আলমিন যখন শুরু করলেন খানায় কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল ওই মূর্তিগুলোকে গুলোকে তা করার জন্যে আশেপাশের সব দেশ থেকে লোক এসে বৎসরে জমা হইত এদের পানি পান করানি এদেরকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা কুরেশা করত মোদিনার থেকে এক ইহুদি আলেম আসছে সে আলেম আবার সর্দারও আবার গুস আসে না রে হিডারিও করে আবার দুই নম্বর কামও করে জিজ্ঞাসা করলো যে এই যে মেহমানরা আসে এদের খাবারের ব্যবস্থা আমরা করি এদের টাকার ব্যবস্থা আমরা করি এদের সকল সুযোগ সুবিধা আমরা করে দেওয়া যেহেতু আপনাদের তৌরা কিতাবে কি বলে মুহাম্মদ শ্রেষ্ঠ মুহাম্মদের সম্মান বেশি না আমরা বেশি আমরা যে আল্লাহর গরের মেয়ামানের খেদমত করি সম্মানটা কার এখন সত্য কথা বললে রসুল কে সে খুব বালু করে জানে উনি যে নবী কিন্তু চিন্তা করে দেখলো যে উনার কথা যদি বলি যে উনি নবী এই কথা বললে তখন দেখা যাবে আমার হালুয়া রুটির মধ্যে মধ্যে ফিফুড়া উঠবে সুতরাং স্বার্থ নষ্ট হবে তাই সত্য কথা বলব না স্বার্থর জন্য। বলে তার দাঁত ভাঙ্গা জব দেওয়া লাগে আল্লাহ তাই সুরাকা উচার নাজিল করে এদের দাঁতার জবাব দিয়ে বিশ্ব নবীর সান আর মর্যাদা এই সোরার মধ্যে তুলে ধরেছে এই হলো একটা সানে নজর আর একটা সানের নজর হইল বিশ্ব নবীর আলামিনের তিন ছেলে ছিল সায় তিন ছেলের একজনের নাম কাসিম একজনের নাম হইল তাহির একজনের নাম হইল ইব্রাহিম কোনো কোন বড় হওয়া যায় তিন ছেলে ছিল আর চার মেয়ে কিন্তু আল্লাহ রাবুল আলমিন উনার ছেলেগুলো শুরু থাকতেই নিয়ে এসেছেন বড় হইতে দেন নাই শুরু থাকতেই যে নিয়ে গেলেন রসুলের মেয়েরা বড় হয়েছেন এবং বিয়ে শি দিয়েছেন আর রসুলের ছেলেগুলো শুরু আল্লাহ নিয়ে গেছেন এই যে ছেলেগুলো নিয়ে গেলেন রসুলের ছেলেগুলো কেন নিয়ে গেলেন আল্লাহ এর অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ নবীর ছেলেগুলোকে চুরু অবস্থায় উঠাই নিলেন এই হলো একটা কারণ আর কারণ বলতে গেলে সময় যাবে এই জন্য লম্বা করতে চাই না আল্লাহ নবীর ছেলেরা যখন নাই আর নবীজি যখন কালীমার দা বাদ দেয়ার তার আলোচনা বাদ দিয়ে দেয় সে হইল নির্বংশ তার বংশ নাই তিনি বিদায় হয়ে গেলে ছেলেও নাই নাতিও নাই ফতিও থাকবে না একদিন অটোমেটিক পৃথিবী থেকে তার নাম মিটে যাবে আল্লাহর নবী বড় মনে কষ্ট পাইলেন আমারে আট করা বলে নির্বংশ বলে ওরা যা বলে তা ঠিক নয় ওরা হবে নির্বংশ আটকা আমি আল্লাহ যতদিন থাকবো আছি ততদিন পর্যন্ত আপনার নবু থাকবে বাতিল হবে না আল্লাগনী জি আমি আল্লাহ আপনাকে কৌসার দান করলাম কৌসার দিলাম তোর কি কৌসলের ব্যাগটা অনেক লম্বা শুধু কাউসারের শব্দের দিতে যাই আল্লাহদ্দিন রাজির আমার তোলা তফসিরে কাবিরের মধ্যে কাউসারের চল্লিশটা বর্ত লেখেছেন তফসিরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করেছেন অগনিক আমি আপনার দিলাম কি দিলামত আপনি সারা আর কোনো নবীকে দেওয়া হবে না গো এই নিয়ামত গুলোর সংক্ষেপ নাম কৌসার আমি আল্লাহ দান করল চল্লিশটা দুই রকম আরো থাকবো করা এক নম্বর দিলাম এর অর্থ হলো আমি আপনাকে বেশি উন্মত দান করলাম এত উন্মত আর কোন নবীকে দেন নাই অত নবীর বয়স কম মাত্র তেইশ বছর দাওয়াত দিচ্ছেন আর নবী দাব দিছে সাড়ে নশো বছর আল্লাহ নবীকে দেখা দিয়েছেন রসুল বলেন যত নবী দুনিয়াতে এসেছে সকল নবী উম সহ আমার সঙ্গে দেখা করেছেন সকল নবী উম সহ আমার সাথে দেখা করছে কোন জায়গায় এই জন্য বলেন দুইটা জায়গা হতে পারে একটা হলো মেয়ারাজের রাত্রিতে আর একটা হলো স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী বলেন কোন নবী তন কোন একজন কোন নবী নাই জন জন নাই হঠাৎ করে টাকা দেখি ছয় লক্ষ্মীন এই নবী কোন নবী এত উম্মদ নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্যে আল্লাহ ডাক দেয়া বলেন তিনি বলেন ইসরায়েলের জালিল কাদার উপায় খাম্বার দেখা করার জন্য রসুলের চায় একটু মরিগায় গেল এই জন্য প্রভু গো এত উম্মত আলী গালাহালাম কেমতের মাঠে সকল নবী উম্মতের বেলায় তিনি বড় হবে আল্লাহ এত উম্মত আমার হবে না আল্লাহ এত উম্মত আমার হবে না এমনি আল্লাহ ডাক দেন নবী গো কি আপনার হবে এখনই আমি আপনি একটু মাথারা ডান দিকে ঘোরান নবীজি বলেন আমি মাতাম ডান দিকে গুলাইলাম টাকা দি শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না Thank uh... আমাকে আল্লাহ ডাকেন আপনি উপর দিকে তাকান আমি উপর দিকে দেখাইলাম তেকাদি কি শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে আমার উপরের আসমান দেখা যায় না এমনি আল্লাহ ডাক দেওয়া বলেন মানুষ গুলো যা দেখলেন গো এই সকল মানুষ গুলো আপনি নবীর লক্ষ করে দেখেন আল্লাহ আরামিন এরকম নয় আপনাকে এমন উম্মত দিয়েছি আপনি বিদায়ক হয়ে গেলে যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে কন্ট্রি কে এই উন্মতেরা আপনাকে এত মাদ করবে এই জন্ম নিজের জীবন উৎসর্গ করবে তথাপি আপনাকে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের যা উৎসর্গ করবে কিন্তু তথাপি আল্লাহর আমার কয়েক ঘন্টা এখন এখন শেষ কথাটা হইল আর নবীর নবী উম্মতের জন্য খুব মহব্বত খুব ভালোবাসা তো উম্মত কারে কর তাকে বলে উম্মত উম্মতের সহজ ব্যাখ্যা হইল আমার নিজস্ব কোন মত নাই নবীর আল্লাহ বল নাম হইলো কাউসার কুয়াডার নাম ইডার নাম হইছে হাউজে কাউসার এই কুয়াডা আছে কই কেউ বলেন ব্যাখ্যার মধ্যে যে ওই কুয়ার্ডার উপরে একটা বিল্ডিং আছে আর্ডার অরিয়া এই বিল্ডিং এর চার হাজার দরজা আছে বিল্ডিং ডার কালার হইলো সবুজ ওই যে চার হাজার দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুর পরে আছে এক একজন হুড় পুরের পিছনে সত্তর হাজার করে খাদিম আছে রসুল বলেন ইটার ভিত্তি বুকছি বুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চেইতে আরো সাদা মধুর চেইতে আরো মিষ্টি সুগ্রাণ হলো কস্তুরীর চেইতে আরো সুগ্রাণ আর তার হাওয়ার কেউ যদি এক গেলাস মাঠে দ্বারায় থাকলেও তার কোনদিন পানির হবে না। রসুল বলেন কুয়ার হারের মধ্যে আংটা লাগাইল আছে আংটার মধ্যে ফিয়ালা লটকানো আছে আসমানের তারা যে এভাবে গন্যা শেষ করা যায় না ফিয়ালাও গন্যা শেষ করা যায় এই কুয়াটা দেখতেইছি আর ভাবলাম কত দাম হাসরের মাঠে কত দাম হবে আল্লাহ ইব্রাহিম নবী আমার জন্য প্রস্তুতি নিছে কিন্তু না ইব্রাহিম নবী দেয় নাই আদম ইসলাম জান্নাত থেকে বিয়া পৃথিবীতে গিয়া সাড়ে বছর কামছে কিন্তু কুয়া দিসা কিন্তু এর বিনিময় যে কুয়াডা আমার অন্য হয়ে আসবে কত উপকার হবে আল্লাহ রসুল বলেন হাসারের মাঠে আমি আমার আবু বকর বাম ছেড়ে থাকবো আমার আলী আমার উন্মতরা আসবে তৃষ্ণার্ত হইয়া সূর্যরা মাতার কাছে মিসের জমিন তামা এই অবস্থায় পানি যে সত্যিকার ভাবে আমার রেখে আসা ইসলাম আমার রেখে আসা দিনকে না বদলাইয়া না বাড়াইয়া যেমনি আসে এমনি পালন করে নিজের পক্ষ থেকে বাড়ায় না কে মতের মাঠে আল্লাহর বলেন আমার হাতে আর কোন لَنَكُونَنَّ من الْخَاسِرِينَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِوَالِدَيْنَا وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ رب رَبَّنَا وَرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبَّنَا وَرْحَمْهُمَا كَمَا নিয়ে নজয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বছর মা বন্ধের কে নিয়ে আমি গুনাগার হাত পড়াই না এই মহাপ করে কারনে জনে জীবনের শেষ মোনাজাত কত মানুষ গোমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বেরো হয়ে আর গড়ে ফিরে আসে না আল্লাহ জানিনা কার জন্য কাবনের কাবর দোকানে প্রত্যেকের কাশা পূরণ করে দাও আমাদের মতে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ এক ভাই করে হাসপাতালে মোটর সাইকেল করে हासपालेन अल्लाज केल्ला दबन गुरु के नमजी दिनदार बना दबुल्ला আমরা আজকের এই মহাবিলের আয়োজন জোরে করেছেন বহুত পরিশ্রম করে আজকের মহাপার মুরবীরা নজানা সহযোগিতা করেছেন বিভিন্ন ভাবে আল্লাহ এবং মহাবীর যারা হাজির হয়ে সহযোগিতা করেছেন সকলের জন্য কামতের মাঠে এই মহাবীরা বানায়া দিও আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরদার সালা সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ কবরে কমাই আছেন সকলের কবর কে জান্নাতের বাগান বানায় দাও সর্দার সাহেবের কবর কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ আর হামাই মিন আমাদের হাত বাড়াইলাম জানিনা গো কার্মান কথা বলতে পারিনা কত লাদের সময় বাড়িতে যেতে না পারলে সকলের ঈদ হইলো আমার মার ঈদ না আল্লাহ কতই যায় কত আনন্দ যায় আল্লাহ আল্লাহ আব্বা ভালো জিনিস খাই না সন্তানের জন্য সব কিছু রেখে দিয়া ওই গুরুস্তানের ভাঙ্গা কবরে ঘমাই আছে আল্লাহ এরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আজকে আর দুনিয়া নেই ওনাকে জন্নতের সর্যাদা দিয়ে রা আয় আল্লাহ গ্রামের আরো অনেক মুরব্বীরা এলাকার বাড়ি এলাকার গোয়াল্লা সকলের কবর সকলের কবরকে তির বাগান বলা দাও আয় আল্লাহ যারা জীবিত আছেন ওনাদেরকে হায়াতে তো ই আল্লাহ আমাদের সকলকে মক কেমদিনে বারবার বার জিয়ার তো দাও আল্লাহ যেদিন মরণ দাওই মনে সাথে মরণ দিয়ো আল্লাহ জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السميع <سؤال> العليم وتب علينا انك انت التواب الرحيم